কাহিনী এবং মক্কার লোকদেরকে এই কাহিনী শুনিয়ে আজও পর্যন্ত পৃথিবীর লোকদেরকে এই কাহিনী শুনিয়ে আল্লাহ তালা মানুষকে দিনের দিকে আনতে চান ইসলামের দিকে আনতে চান নুহ কাহিনী দেখেন এখনো জিন্দা কাহিনীর অতই কারণ বাইবেলের যেহেতু এই কাহিনী আছে নাসারা ইহুদিনের কাহিনী জানি এবং আর্থ অফ নূ তাদের কাছে পরিচিত এখনো পর্যন্ত পৃথিবীর মানুষের জন্য নুহা সালামের কাহিনী হেদায়তের কারণ হয়ে যেতে পারে এবং আল্লাহ আল্লাহতালার দিনের কথা না শুনলে নবীদের সঙ্গে দুশ্মনী করলে মানুষ কিভাবে ধ্বংস হয়ে যায় মহাপ্লাবনে ডুবে যায় সে কথা এই সুরাতে আছে তার জাতির কাছে পাঠিয়েছি এই কথা তাদেরকে সাবধান করতে স্মরণ করিয়ে দিতে যে তোমার কৌনকে বল তাদের কাছে কঠিন আজাব আসার আল্লাহ রাবুল আলমী নুহ আলাহামকে হুকুম দিলেন তাদের কাছে কঠিন আজাবার আসার আগেই তুমি তাদেরকে সাবধান করো নুহা আলাহিসের সময়টা আপনারা জানেন যে আদম আলা থেকে বেশি দূরে নয় খুব দূরে নয় ওনার নাম তো হচ্ছে নূ কোনো কোন রেওয়ায় তো ওনার নাম এসেছে পিতার নাম এসেছে নুহ ইবেন লাগ পিতা নাম লা এমনি মোতাওয়াস লেখ এবানুখ আর খানুখের অফর নাম হচ্ছে ইদরিস আলহ সালাম এবিনেয় মাহলাইল, এমনি কাইনান এমনি আনুস এব আদম কয়জন হল কয়জন আর সন আদম আল্লাহ নাম হল শিখ শেষের ছেলের নাম হচ্ছে আনুষ। আনুষের ছেলে নাম হচ্ছে ইদরিস ইদরিসের ছেলে হচ্ছেন মোতাবাস লেখ মোতাবাস লেখের ছেলে হচ্ছেন লামেক আর লামেকের ছেলে হচ্ছেন নূ কয় বংশে দল বংশে আপনারা জানেন তিনি কতদিন হায়াত পেয়েছেন সাড়ে নয়শ বছর আলফা সান্লাহ কোন রে আসছে এবং আয়াতেও আসছে যে বছর কম তার মানে আল্লাহ আদায় করেছেন কাউম আঁকা আপনার কাউমকে নসিহাত করেন আল্লাহর দিকে ডাকেন আজাব দিকে ভয় দেখান তাদের কাছে কঠিন আজাব আসার আগে আখ রাতের কঠিন আজাব মৌদ থেকে শুরু হয়ে যেতে পারে তার আগেও দুনিয়াতে আদাব এসে যেতে পারে আপনি তাদেরকে সাবধান করেন এই পথ ছেড়ে তারা ইসলামের দিকে চলে আসুক তাহলে দেখেন আদম আল্লাহ সালামের দশম বংশ সেখানেই প্রচন্ড সেরেক আরম্ভ হয়ে গেছে গোমরাহী শুরু হয়ে গেছে কি কি পর্যায়ে তারা প্রকাশ্য সেরেক করেছে মূর্তির পূজা পর্যন্ত করে ফেলেছে আদম আল্লাহি সালামের দশ বংশ না এখন তিনি আল্লাহ কাছে ডাকা শুরু করে দিলেন লাকুম তিনি বললেন হে আমার কওম দেখো আমি তোমাদের কাছে সুস্পষ্ট সতর্ককারী হিসাবে নবুয়ের দায়িত্ব পালন করার জন্য আল্লাহর কাছ থেকে প্রেরিত হয়েছি আমি তোমাদেরকে রাসুল হিসাবে আল্লাহর দিকে ডাকছি আমার কথা শুনো আনে ও আতি কি যে তোমরা আল্লাহরা করো কথাগুলো শুনো আল্লাহর প্রতি ইমান আনো এবাদত করো আল্লাহর কথা মেনে চলো আল্লাহর হুকুম অনুযায়ী দিন দিকে চালাও তাহলে কি হবে তোমাদেরকে আল্লাহ তালা অনেক পুরস্কার দেবেন সেই পুরস্কারের কথা হচ্ছে ইয়া উফিল্লা কুমু বিকুম পথে চলা অবস্থায় আল্লাহর কাছ থেকে সুসংবাদ আছে যে আল্লাহ তালা তোমাদের গুণাগুলোকে মাফ করে দেবেন আর তোমাদের কি আল্লাহ তালা এই আজাব এনে শেষ করে দেবেন না তোমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দেবেন আর আল্লাহ তালার সঙ্গে অনেক সময় মানুষের নর্মাল হায়াত শেষ করার আগেই আল্লাহ আজাব দিয়ে শুনামির মতো এরকম বড় ধরনের আজাব যখন চলে আসে বড় জওয়ান শিশু সবাই শেষ হয়ে যায় তো এই তোমাদের এরকম বড় আজাব দিয়ে শেষ করে দেওয়ার আগে হয়তো সবাই নিজস্ব টাইম অনুযায়ী বেঁচে থাকার সুযোগ পাবে যদি আল্লাহ তালার কাছে তোমরা যদি এগুলা না করেন ডিজাস্টার পাঠিয়ে দেন তাহলে তোমরা সবাই শেষ হয়ে যাবে মনে রেখো আল্লাহ তালা এরকম কোন আজল ঠিক করে দিলে ফয়সলা করে ফেললে তখন সেটা দেরি করবে না সেটা লেট করবে না চলে আসবে তোমাদেরকে সঙ্গে সঙ্গে শেষ করে দেবে তোমরা যদি বুঝতে যে আমি যে কথাগুলো বলছি এগুলো কত দামি কথা এগুলো কত কিমত কথা এগুলো কত গুরুত্ব রয়েছে আহ তোমরা যদি বুঝতে আফসুস করতেছেন তাদেরকে বুঝানোর চেষ্টা করছেন গালমন্দ দিচ্ছেন না কবুল করলেন তো হৃদের পুজারি হলেন তোদের অনুসারী হলেন আল্লাহ তালা ইবাদত করলেন কিন্তু মেজরিটি ভাস্ট মেজরিটি ব্যাপক সংখ্যক এই রাস্তায় থেকে গেল পৃথিবীতে এই পৃথিবীর ইতিহাসের মধ্যে দেখা যায় মেজরিটি কোন দিকে হকের উপরে না বাতিলের উপরে বাতিলের উপরে থাকে এটাই হল আল্লাহ তালার এই দুনিয়ার দুনিয়া পরিচালনার মধ্যে আমরা এটাই খুঁজে পাই হয়তো কোনো সময় জানি না পৃথিবীতে এমন হয়েছে কিনা অল্প সময়ের জন্য কোন সময় লোকেরা হকপন্থী হয়ে গেছে কিনা কিন্তু মেজরিটিটা আমি ভাস্ট মেজরিটি সবসময়ই বাতিলপন্থী হয়ে যায় এখন পৃথিবীর মানুষের মাথা গণলে কুফুরীর পরিমাণ বেশি হবে না ইসলামের ইসলাম পরিমাণ পরিমাণ বেশি বেশি হবে হবে মুসলমানদের মধ্যে যারা সত্যিকার অনুসরণ করে তাদের পরিমাণ বেশি হবে না মুসলমানদের পরিমাণে ফাঁসে ফাঁদের গুনাগাদের পরিমাণ বেশি হবে গুনাগাদের পরিমাণ বেশি হবে এটাই হলো দুনিয়ার নিয়ম অধিকাংশ মানুষ গোমরাহিকটাকে পছন্দ করে হককে যারা পছন্দ করে তারা সময় সংখ্যায় বেশি থাকে না কম থাকে কম থাকে হকপন্থীরা কম না হক পন্থীদের পরিমাণ সবসময় বেশি এখন তিনি অনেক এতদিন সাড়ে নয়শো বছর পর্যন্ত দাওয়া দিতে দিতে এরপরে আল্লাহ তালাকে যখন দেখলেন এগুলো একদম সবগুলো খাতাম আল্লাহ আল্লাহ কুলুবিহীন হয়ে গেছে এদের উপরে এখন আল্লাহর আজাবের ফসলা হয়ে যাওয়া দরকার তখন তিনি আল্লাহ তালাকে দোয়া করলেন ইল্লা তিনি বললেন ও আমার রব আমি আমার কাউমকে রাত দিন ডাকলাম নসিহাত করলাম ওয়াজ করলাম বুঝালাম লাইল নাহা রাত এবং দিন শুধু দিনের বেলায় ওয়াজ করেন রাতের বেলায় ওয়াজ করেছেন শুধু রাতের বেলায় ওয়াজ করেন না দিনের বেলায় করেছেন কাজ করেছেন কিন্তু আমার এই ডাক আমার দাওয়াত আমার নসিহাত দিয়ে যাবো না আরেক রাস্তা দিয়ে যায় তো খালি ওয়াজ করবে অন্য রাস্তা ধরে ফের আমাকে দেখলে এখন পালায় ওয়াই দাও তুহা ফের আল্লাহম আর যত আমি তাদেরকে ডাকি যে আপনি তাদেরকে মাফ করে দেবেন এত করছে সব মাফ করে দেবেন তারা তব করলে মাফ হয়ে যাবে এত এত বুঝা দেই আপনি তাদেরকে করে দিতে তারা আমার কথা শুনতে শুনতে ফেরাপ হয়ে গেছে এখন কথা এটা শুনতেও রাজি না যা আলু আসা বেআ কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিছে তাদের আঙ্গুল কানে ঢুকিয়ে দিয়েছে আমার কথা যেন তাদের কানে না ঢুকে কিরকম জাহেল হতে পারে মানুষ আর আমাকে দেখলে কাপড় দিয়ে চেহারা ঢেকে ফেলে আমি যেন না চিনি না ডাকি কিরকম ও আসার আর তারা সীমা লঙ্ঘন করা অব্যাহত রেখেছে ওয়াস্তা বারু আর তারা অনেক অহংকার দেখিয়েছে হককে রিজেক্ট করার জন্য হক যখন রিজেক্ট করে প্রত্যাখ্যান করে তারা অহংকারীয় হয়ে যায় এখন আপনি দেখেন কি কি পরিমাণ তারা সীমা লঙ্ঘন করলো তারপরে তিনি বলেন সুম্মা সুম্মা লাহুম ইন্নি আলান্তুলাহুল আমি তাদেরকে ডাক দিলাম দাওয়াত দিলাম প্রকাশ্যভাবে ভাবে কোনো সময় মিটিং করে ডাক দিই বুঝাই আবার কোন সময় পার্সোনালি কানে কানে ব্যক্তিগতভাবে ভাবে দেখা সাক্ষাৎ করে পার্সোনাল টার্গেট নিয়েও তাদেরকে আমি কথাবার্তা বলি বুঝাই যে হারানো করি এলান করে করি আবার বা দেখা সাক্ষাৎ করে বাড়িতে গিয়ে আহ কথাবার্তা বলি ওয়ান টু ওয়ান আর কত সুন্দর করে বুঝাই যে ফাকুল তুস্তাক ফিরুর এটা বলি যে তোমাদের রবের কথা যদি শুনো তাহলে ওনার কাছে তবাক করে মাফ চাও ইন্ড তিনি অনেক বেশি মাফ করেন কোনো সব গুণা মাফ করে দেবেন এগুলো বুঝিয়েছি আরো বলেছি যে তোমাদের প্রতি আল্লাহ আসমান থেকে এমন বৃষ্টি দেবেন মতাম তর তোমাদেরকে ক্রমাগত বৃষ্টি দেবেন যখন দরকার তখনই বৃষ্টি দেবেন কোন গানের ড্রট আল্লা হুকুম মানলে বরফ দিয়ে দেন খেত কৃষি ফসল সবকিছুর মধ্যে ভালো ফলন হয় সময় মতো বৃষ্টি আসে আবার সময় মতো বৃষ্টি থেমে যায় আল্লাহ তালা এই সবকিছু তোমাদের ঠিক করে দেবেন আল্লাহ তালা তোমাদেরকে মাল সম্পদের পরিমাণ বাড়িয়ে দিবেন ছেলে মেয়ে জনসম্পদ বৃদ্ধি করে দেবেন ওই হাজার তোমাদের জন্য আল্লাহ তালা জান্নাতের ব্যবস্থা করবেন দুনিয়াতে বাগান হতে পারে আখ রাতের জান্নাত হতে পারে আল্লাহ আনহারা নদ নদীগুলো সুন্দর করে প্রবাহিত হবে আখ রাতের নাহার জান্নাতের নহর তোমাদের জন্য চলে আসবে এসব কিছু আমি বললাম এত সুন্দর করে বললাম কিন্তু তারা এগুলো শুনে না কানের মধ্যে আঙ্গুল দেয় আর চেহারা ঢেকে রাখে যেন তারা লঙ্ঘন করে আখেরই জামা নাই মুসলমানদের দিকে তাকাইলে এইরকমই মনে হয় অনেক মুসলমান আছে আপনি যদি তাকে দেখেন একটু দুটা দিনই কথা বলেন সে পালানোর চেষ্টা করে কিভাবে নসিহত পালিয়ে যাবে আপনি তাকে যদি ধরেন এই যে নসিহত করেন কিনা এই ভয়ে অসুবিধা তারপরে সীমালঙ্ঘন করে বাড়াবাড়ি করতেই থাকে বাতিল পথের উপরে টিকেই থাকে মজবুত হয়ে আরো সীমালঙ্ঘন করে বস্তাকবার এবং তারা কি করে গর্ব অহংকার সহকারে হককে প্রত্যাখ্যান করে এ যায় আর এই জমানায় তার সঙ্গে আমরা কিভাবে মিল দেখি তখনকার জমানায় মুসলিমরা এরকম কিছু করার পরিমাণ এত বেশি ছিল না কাফেররাই মুশ্রেকরা এইগুলো করেছে কিন্তু আজকের জমানায় মুসলিম নামধারীরা এগুলো করে ইসলামের আরো কলঙ্ক বাড়িয়ে দিচ্ছে তিনি তাদেরকে বুঝালেন আল্লাহ সামনে শ্রদ্ধায় মাথা অবনত করোনা অথচ তিনি তোমাদেরকে সৃষ্টি করলেন কোন অবস্থায় সৃষ্টি করেছেন কিভাবে সৃষ্টি করেছেন আত্ম তোমাদেরকে এক পর্যায় পর্যায় ক্রমে পানি থেকে মনি থেকে তোমার রক্ত পিণ্ড হয়েছে একটা রক্তের জমাট রক্তের মতো সেখান থেকে একটা মাংস পিণ্ডের মতো ছিল আল্লাহ হাড্ডি দিয়ে স্ট্রাকচার পয়দা করেছেন এরপরে গোস্ত ফিট করেছেন চামড়া পশম নখ চুল এগুলো দিয়ে তোমাকে সেভ দিয়ে এরপরে রুফ দিয়ে দুনিয়াতে এনেছেন এই তুমি কোথায় ছিলে কে তোমাকে সৃষ্টি করলো তার বিরুদ্ধেও তুমি চ্যালেঞ্জ করো তোমার কত স্পর্ধা তিনি বুঝালেন যে কেমনি আল্লাহ বেয়াদি করো যে আল্লাহ তোমাকে এভাবে তোমার অনস্তিত্ব থেকে অস্তিত্ব এনে তোমাকে সৃষ্টি করলেন আহ পর্যায়ক্রমে তোমাকে একটা মানুষ হিসেবে বানালেন এরপরে তারপরেও মায়ের পাঠ থেকে যখন আসছেন কদ্দুর শক্তিশালী ছিলেন বলেন দেখি কেমন তাগড়া ছিলেন আরে মায়ের দুধটাকে আপনি খেতে হবে তাও তো জানেন না ছাগলের বাচ্চা আপনার আমার থেকে ভালো জানতো গরুর বাচ্চা ভালো জানে মায়ের বাড়ি থেকে পড়ে লাফাই হাঁটা শুরু করে দিছে তারপর নিজেই মায়ের তার মায়ের দুধের ওলানে মুখ লাগাইয়ে দুধ খাওয়া শুরু করে দিয়েছে মা তাকে কোলে করে লাগাই যাওয়া লাগে নি ওখানে আমাদেরকে তো মা কোলে করে মুখটা ওখানে লাগাই দেওয়া লাগছে তাহলে ওই গরুর বাচ্চা ছাগলের বাচ্চা থেকে তো অসহায় ছিলাম আমরা শুয়ে শুয়ে কান্নাকাটি করা ছাড়া আর কিছু জানতাম সেই মানুষ একটু আস্তে আস্তে বড় হলাম জওয়ান হলাম জওয়ান হওয়ার পরেই মানুষের ভিতরে শক্তি আসার পরেই কুফরি নাফরমানের দিকে চলে যায় সে কথা নুহার সালাম স্মরণ করিয়ে দিলেন তোমাকে পর্যায় এনে এরকম একটা জওয়ান মানুষ হয়ে তুমি শক্তিশালী শক্তি সঞ্চয় করে এখন তুমি চ্যালেঞ্জ করো নবীর সঙ্গে আল্লাহর সঙ্গে কত সাহস তোমার এমনকি শুধু তোমাকে সৃষ্টি করেছে তা নয় এই তোমার চোখ দিয়ে দেখ এই সৃষ্টির মধ্যে সৃষ্টি করলে কি বিশাল বিশাল এক একটা সৃষ্টি আল্লাহ তালা তিনি যদি খালি ছোট ছোট জিনিস বানাইতেন তোমার মানুষের সাইজ গরু ছাগলের সাইজ মাছের সাইজ পোকা মকড়ের সাইজ পাখির এগুলো ছোট পাখিরত যে ঠিক ঠিক আছে আছে। আর কতই পাওয়ার আছে তুমি দেখো তো দেখি আসমানের দিকে দেখো পাহাড়ের দিকে দেখো সাগরের দিকে দেখো এত বড় বড় সৃষ্টি যিনি করেছেন সেই সৃষ্টি সৃষ্টিকর্তার পাওয়ার কত হতে পারে সৃষ্টি করেছেন এই আকাশের ভিতরে ওই আকাশ পর্যন্ত কি আছে তা তো আমরা জানি না এই জমিন থেকে আকাশ পর্যন্ত কি আছে এখনো বিজ্ঞানীরা খালি আবিষ্কারই করছেন আবিষ্কারের ধারা কি শেষ হয়ে গেছে যখন বিজ্ঞানীরা আবিষ্কার করেন কয়টা বানান ওনারা কয়টা বানান আবিষ্কার মানে কি ওই যে আসে আল্লাহ রাখছে তারা তারা তারা দেখছে। করেছে। একটা বানিয়েছে নাকি তারা বানায় না খালি আল্লাহ তারা কে বানাই রাখছেন ওগুলো একটা একটা করে খালি ফাইন্ড আউট করে তাতেই তাদেরকে আমরা এত ক্রেডিট দেই আর যিনি বানিয়ে রেখেছেন তার কথা একটু মনে করি না খবর যে আবিষ্কার হয়েছে মঙ্গল গ্রহ আবিষ্কার হয়েছে প্রদেশ হয়েছে। কলম্বাস এখনো কলম্বাসের গুণগান গাওয়া হয় আর মান যে আল্লাহ সৃষ্টি করে ওখানে মানুষ অলরেডি আগে ছিল তারা কেমনে গেছে সেগুলোর কোন খবরই নাই এই হলো মানুষের অবস্থা তারা দেখে না তাদের উপরে কিভাবে আল্লাহ সাত আসমানকে সৃষ্টি করে রেখেছেন ওজাল আর এই আসমানের মাঝখানে একটা লাইট আছে চাঁদের আর ওজাল রা আর সূর্যকে একটা বিশাল প্রদীপ আকারে বাতি আকারে জ্বালিয়ে রেখেছেন আল্লাহ তালা চাঁদ বলেছেন নূর লাইট আলো আর সূর্যকে বলেছেন প্রদীপ বাতি এই দুটার মধ্যে একটু ব্যাসকম আছে প্রদীপ বা বাতি জ্বালাই যে আমরা ছোটকালে জ্বালিয়েছি এখন তো আর লাগে না এই বাতির মধ্যে আলো আছে আগুনও আছে সূর্যের আলোর মধ্যে যেমন লাইট আছে আবার জ্বালানোর মতো আগুনও আছে এজন্য সূর্য আগুন বেশি হয়ে গেলে অনেক সময় জমে যায় পুড়ে যায় অনেক কিছু বৃষ্টি না হয় যদি এক নাগারে সূর্যের আগুনের খরা চলে তাহলে ঘাস পাতা গাছ এবং ফসল আদি সব কি হয়ে যায় জলে যায় পুড়ে যায় আর চাঁদের আগুন দিয়ে পুড়ে গেছে নাম বলেন তো পুড়ে নাই এই এটা হচ্ছে নূর শুধু লাইট এখানে কোন আগুন নাই অজালাল তামা ফিহীন চন্দ্রকে বানিয়েছেন জাস্ট লাইট হালকা আলো এবং চাঁদের আলোতে ছাতা লাগে না মাথার মধ্যে গরম লাগে না হ্যাঁ কিছু পুরে যায় না পূর্ণিমার চাঁদের আসলে চাঁদের আলো থেকে আগুন নাই কিন্তু আলাস রাজা সূর্য আলো মানুষ প্রখর তেজ মানুষের মাথা শেষ করে দেয় ছাতি লাগে গরমের মধ্যে হাতলে আরব দেশে যদি যান পঞ্চাশ ডিগ্রি যখন আপনার এরকম থাকে তখন যদি একটু কিছু ঘন্টা খানিক ঘন্টা দুই ঘাটের মক্কা মধ্যে কাহিল জ্বালিয়ে রেখেছেন সব ভাল ওই সাইজটা পৃথিবী থেকে বড় না ছোট কতগুণ বড় তেরো লক্ষ গুণ বড় সূর্যের সাইজ আমাদের পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় এত বড় বাতি ডালিয়ে রেখেছে আল্লাহবর এমন জায়গা ফিট করেছেন যদি আরেকটু কাছে ফিট করতেন তাহলে পাওয়ারে আমরা বোধহয় বহুত আগে মরে যেতাম আবার আরেকটু দূরে নিয়ে গেলে হয়তো বা এনাফ তাপমাত্রা পৃথিবীতে হতো না পৃথিবীতে তাপমাত্রা লাগে পৃথিবীতে একটু গরম হওয়া লাগে উষ্ণতা লাগে তাহলে পৃথিবীতে মানুষের জীবন প্রাণের জীবন শস্য ফলাদি কোনটাই ঠিক মতো ফলবে না এভাবে আল্লাহ করিয়ে দিলেন আল্লাহ তালা করলেন তোমাদেরকে সৃষ্টি করেছেন জমিন থেকে তোমাদেরকে আল্লাহ আল্লাহলা একজন মানুষ হিসাবে বা এক একটি ব্যক্তি হিসাবে তোমাদেরকে আসতে করে বড় করেছেন অরিজিনালি আমাদের অস্তিত্বের গোড়া হচ্ছে মাটি হ্যাঁ আমাদেরকে তিন থেকে সৃষ্টি করেছেন মাটি থেকে কাদা থেকে সৃষ্টি করেছেন তর থেকে সৃষ্টি করেছেন সেটা ছিল আদম আলাহিসাম সেই মাটিটাকে এখন আল্লাহ তালা আমাদের সবাই জন্য মাটি দিয়ে এরকম কিছু বানান না সেই মাটির আদমের মধ্যে যখন প্রাণ দিয়েছেন তার থেকে তার সঙ্গী হাওয়া আলাহিসামকে তৈরি করেছেন দুইজনকে মিলনের ব্যবস্থা করেছেন সেখান থেকে কিভাবে মানব শিশু আসবে আর একটা প্রক্রিয়া আল্লাহতালা চালু করে দিয়েছেন কিন্তু আসলে আমাদের শরীরের মধ্যে মেইন অংশ আসল ম্যাটেরিয়ালটা হচ্ছে মাটি যদি পরিমাণের দিক থেকে এই মাটিটাকে ফাংশন করার জন্য পানি বেশি করে দিয়েছেন এই জমিনের মধ্যে যেরকম জমিনের মধ্যে মাটি হচ্ছে আসল বাড়িঘর করার জন্য কিন্তু আমাদের জমিন এবং এই সারা পৃথিবীর মধ্যে জল স্থলে মিলে জল বেশি না স্থল বেশি জল বেশি কিন্তু আসল তো হচ্ছে জমিন মাটি মাটি না তো সাগরের মধ্যে আমরা দোয়া কেমনে করতাম ফসল কেমনে ফলাতাম গরু সকলকে আমরা তাহলে জমিনের মধ্যে আসল হচ্ছে মাটি কিন্তু পরিমাণ বেশি কি পানি তা আমাদের শরীরে আসল হচ্ছে কোনটা মাটি কিন্তু পরিমাণ বেশি কোনটার এই মাটিকে ঠিক রাখতে হলে পানি বেশি লাগে আল মিনাল হাই। প্রত্যেকটি প্রাণকে প্রাণীকে আমি পানি দ্বারা জীবন্ত রেখেছি সব জিনিসকে পানি দ্বারা প্রাণবন্ত রাখি পানি দ্বারা জীবন্ত রাখি পানির অপর নাম জীবন কিন্তু সেটা হচ্ছে মাটি ওদেনা বাতা থেকে মাটি থেকে আল্লাহ তালা সৃষ্টি করলেন এরপরে তোমাদেরকে আবার মাটিতেই ফেরত আনবেন আর সেখান থেকে তোমাদেরকে আবার বের করবেন এই জন্য যখন আমরা কবর দিই তখন বলি মিনহা খালাক এটা কিটা দোয়া কোরআন আয়াত আল্লাহ বলেছেন মিনহা খালাকুম এই মাটি থেকে আমি তোমাকে পয়দা করেছিলাম অফিহা নি মাটিতে আবার ফেরত আনছি তোমাকে তুমি আবার মাটির সঙ্গে মিশে যাবে আমাদের জিন্দাদের জন্য পড়ছি মাইতে জন্য পড়িটা আমাদেরকে স্মরণ করিয়ে দিতে এখেদের রেখে যাচ্ছি আমি একদিন এখানে আসবো আমাদের জন্য লেশন এখানে আছে। আমরা এই মাটিতে ফেরত যেতে হবে এই কথা যেন আমরা মনে করে সেখান থেকে ফেরত আসি তো বলবেন হয়তো যারা কবর দেয় তাদের জন্য তো ঠিক আছে এখন অনেকে তো আসলে ক্রিমিয়েশন করে জ্বালাই দিয়ে শ্বাস করে ওদের আর মাটিতে ফেরত গেল কেমন কাউকে যদি বাঘে খেয়ে ফেলে কুমিরে খেয়ে ফেলে তা তো আর মাটিই পাইল না সব কিছু ও সাইটাই পুরে ফেললে আর বাঘেটাকে খেয়ে ফেললে টাকেনা হইয়া কোথায় যাবে আবার তো মাটিতেই যাবে ঘুরে ঘুরে মাটিতেই যাবে পুড়ে ফেললে ও সাই মাটিতেই যাবে শ্বাস পানিতে ফেলে দিল ভেসে ভূষে শ্বাস পর্যন্ত মাটিতেই তার ঠিকানা হবে তো আল্লাহ তাল্লাহ যেটা বলছেন কথা ওইটাই ঠিক হ্যাঁ কোনো অস্তিত্ব থাকবে না কবে উঠানো হবে আবার কেয়ামতের পরে যখন হাসর হবে সিংহায় দিতিবার বার ফুঁক দিলে ও ইদাল কুবুরুব কবর ফেটে মানুষ উঠে যাবে দাঁড়িয়ে যাবে একদম দাঁড়িয়ে মাথা ঘুরে শুরু করে দেবে কি হয়ে যদি বিশাল আওয়াজ হয়ে যায় উঠে আপনি চিন্তা করবেন কি কোথায় এরকম মানুষ হতভম্ব হয়ে যাবে তখন উঠে এরপরে আল্লাহ তালা পক্ষ থেকে তাদেরকে নিয়ে যাওয়া হবে হাঁকে নিয়ে যাওয়া হবে হাঁসের ময়দানে হিসাবের ময়দানে ওই সময় আবার আসবে সেই কথা মনে করে দেওয়া হলো আর দেখো যে জমিনে তুমি চলাফেরা করো এই জমিনটাকে আল্লাহ এত সুন্দর করে বিছানার মত বিছিয়ে দিয়েছেন জমিনটা সমতল ভূমি অনেক জায়গা জমিনের অধিকাংশ জাগা কিন্তু সমতল ভূমি প্লেন ল্যান্ড একেবারে পাহাড়িয়া অঞ্চলও কিছু আছে হিমালয় পাহাড় এভারেস্ট আছে অনেক পাহাড় আছে কিন্তু এই পাহাড় পরিমাণ এত বেশি না যেভাবে সমভূমির পরিমাণ আছে পাহাড়ি অঞ্চল যদি সারা সারা এলাকা দুনিয়া। তাহলে আসলে মানুষের জন্য বসবাস করে রাস্তাঘাট খামার এগুলো তৈরি করা অনেক কঠিন হয়ে যেত না কিন্তু প্লেন ল্যান্ড সমতল ভূমি করে দিয়ে আল্লাহ আমাদেরকে মনে হয় যেন একটা বিছানার মতো জমিনকে বিছিয়ে দিয়েছে বেসাট আরবিতে বিছানাকে বলে বেসাট যাতে করে তোমরা এই জমিনে চলাফেরা করো আর বিভিন্ন জায়গায় যেমনি খুশি রাস্তাঘাট বানাতে পারো সুডঙ্গ তৈরি করতে হয় টানেল বানাতে টানেল বানাতে পারো পুকুর বানাইতে হয় পুকুর বানাইতে পারো খাল করতে বানাইতে হয় সব কিছু আল্লাহ তালা কুদরতের আজমতের কথা এগুলা সাইন এবং এগুলার লক্ষণ চিহ্ন সিমটম তিনি তাদের সামনে পেশ করলেন যে এত সুন্দর সুন্দর দেখে নশ বছর পার হয়ে গেল এবার নুহা আলাই আল্লাহ তাল কাছে ফরিয়াদ শুরু করে দিলেন যে খাতম আল্লাহ আল্লাহ কুলুবিহীম হয়ে গেছে এরা এমন শীবালঙ্গন করেছে আল্লাহ এখন আপনার আজাবের উপযুক্ত হয়ে গেছে তিনি নবী তিনি বুঝেন যে কোন সময় কম আজবের উপযুক্ত হয়ে যায় তিনি অস্থির অধৈর্য হয়ে আল্লাহকে দোয়া শুরু করে দেন নাই সাড়ে নয় বছর অধৈর্য হলে ডাকা যায় আমরা তো মানুষের নাফরমানি দেখলে বলি যে আল্লাহ কালকে শ্বাস করে করে দাও আমাদের তো এক বছর সহ্য হয় না দুই বছর সহ্য হয় না আল্লাহ নবী কতদিন সহ্য করেছেন সাড়ে নয়শো বছর কাজে তিনি তা আলো করেন নাই তিনি দেখেছেন এগুলো আজবের উপযুক্ত হয়ে গেছে এখন আল্লাহকে দোয়া শুরু করে দিয়েছেন ও আমার রব এই আমার জাতি এতদিন বোঝানের পরে এখন দেখতে পাচ্ছি তারা আমার সঙ্গে যেমন বেদবি করেছে নাফরমনি করেছে আমার সঙ্গে দুশ্মানি করেছে বাউ মাল্লা মি ধুমা লুহুওয়ালা দুহু ইল্লাহারা আর তাদের মধ্যে যারা ক্রিমিনাল আছে ওই রকম লিডার তারা অনুসরণ করে তাদের কথা শুনে যারা তাদের মালও বাড়াইতে পারবে না তাদের ছেলে সন্তানও বাড়িয়ে দিতে পারবে না বরঞ্চ তাদের কথা শুনলে তাদের ধ্বংস অনিবার্য এদের কথা বেশি শুনে এদের কথাই শুনলো আমার কথা শুনল না আলেমাদের কথা শুনে না বাতিলপন্থী যারা তাদেরকে বাতিলের দিকে নিয়ে যায় তাদের কথা শুনে বলে তফসিল মাহফিল বন্ধ করে দাও গানের মাহফিল বা কারবার যেটা তাদের ধ্বংস নিয়ে আলবে ওইটার তাই নয় শুধু আমার সঙ্গে অনেক তারা ষড়যন্ত্র করলো দূর বিসন্দি করলো আমি এত বুঝাই আমার সঙ্গে ষড়যন্ত্র করে কি ষড়যন্ত্র করে আল্লাহ তালা যখন অর্ডার দিলেন কিস্তি বানাও আল্লাহ সালাম তোমার জন্য তোমার সঙ্গী জন্য ভালো বিশাল করে একটা জাহাজ বানিয়ে ফেল জাহাজ বানান তার সঙ্গে তার সঙ্গী সাথীরা তার সঙ্গে অনুসারী ছিলেন বানান। আর তারা উপহাস করে কি বানান নৌকা বানায় কি জন্য বড় প্লাবন আসবে বড় বন্যা আসবে আল্লাহর নাফরমানি যেভাবে চলতেছে জমিনের মধ্যে আল্লাহর আজাব আসার সময় হয়ে যাচ্ছে আচ্ছা আল্লাহর আজাব আসলে ওখানে উঠে টিকে পারো ওই যে পাহাড় আছে আর তুমি বোকার মতো নৌকার তারা কি করলো ওইখানে মকরান করলো মানে মকরবাজি করল ওনাকে উপহাস করার জন্য ওকে পায়খানা করে দিল পায়খানা করে ভর্তি করে ফেললো নৌকা বানানো হয়ে যাওয়ার পরে নুহাল আসলে মুসিবাতে পারল পায়খানা সাফ করবেন কেমনি পরে তাদের বুড়ি একটা আসছিল বুঝলি আসছিল ওখানে করতে কাফেরের আর ওখানে এসে চোখে দেখে না কানা বেটি পড়ে গেছে এখন কি হয়েছে তার চোখ দুটা কুলে গেছে চোখে দেখে সবাইকে ও ভালো ফজিলত্ব আছে পায়খানার মধ্যে এটা ফজিলতের পায়খানা সবাই এসে পায়খানা নিয়ে গায়ের মধ্যে মাখা শুরু করে দিয়েছে এইটা ওষুধ হয়ে গেছে এইটার ফজিল নাই এখন নিতে নিতে পায়খানাতে নিয়ে গেছে গন্ধ তো এখনো আসে পরের লোকেরা আসছে আল্লাহ তালা বলতে আবার আগ বাকি যারা পায়খানা পায় নেই শ্বাস হয়ে গেছে তারা ধুইয়া পানি খা পানি নিয়ে যা বোতল ভর্তি করে ভালো করে ধুইয়া একবার দরকার সাতবার ধুইলো ধুইয়াটা সাফ করে দিলে কন্ধন তো আর নাই আল্লা বলেন যে তারা ওমা কারু মকরান তারা কি মকরবাজিনা করছিল তারা কি করলো আর আল্লাহ তারা কত ষড়যন্ত্র নাই করে আর তাদের ষড়যন্ত্র মোকাবিলায় আল্লাহ তালাও প্লান করেন আর আল্লাহর প্লান কতই না উত্তম তাদের প্লানটা আল্লাহ কিভাবে তাদেরকে দিয়ে হ্যাঁ আল্লাহর কাজ উদ্ধার উদ্ধার করিয়ে ফেললেন এই জন্য দুনিয়ার মধ্যে বাতিল পন্থীদের হকের বিরুদ্ধে অবস্থান নেওয়া যখন খুব বেশি হয়ে যায় শক্তিশালী হয়ে যায় তখন হক পন্থীরা একটু ঘাবড়িয়ে যায় মন নরম হয়ে যায় দুর্বল হয়ে যায় আল্লাহ তালা তাদের জন্য এই সোনারি অক্ষরে লেখা আয়াতগুলো রেখে দিয়েছেন কারু অমাকার একদিন হয় আপনাদের না হয় না সাংঘাতিক হয় কোন রকমের মোকাবিলা করা যাচ্ছে না এত শক্তিশালী ষড়যন্ত্র যদি করে তারা চিন্তা করেছে পাহাড়কে সরায়ে দিবে এত ষড়যন্ত্র করেছে যে পাহাড় সরে যেতে পারে এরকম শক্তিশালী ষড়যন্ত্র হলেও আল্লাহ করে দিতে পারেন আর কি করবে না ষড়যন্ত্র দেখে ঘাবিয়ে যাবে না আল্লাহলা বলেন এবার নুহাল সালামের কাহিনী আরো বলেন নুহালাম ফরিয়াদ করলেন যে আল্লাহ ষড়যন্ত্র করলো আপনার দিনে বিরুদ্ধে কত বেশি আর তিনি আরো বললেন অকাল তারা আরো বরাবলি করে শোনো শোনো তাদের মধ্যে মাহফিল হয় তাদের মধ্যে ফাংশন হয় তার মধ্যে মিটিং হয় জনসভা করে করে তারা বলে জানে তো নুহান আসসালাম দাবাত দিচ্ছেন কেউ কেউ দাবাত কবুল করে ফেলে কিনা বাকিদেরকে তারা বলা বলি করে মাহফিল করে করে খবরদার তোমাদের যে মাবুদ আছে এই মাবুদ গুলোকে ছেড়ো না মূর্তি গুলাকে ছেড়ে দিও না তোমাদের শুয়া মাবুদ আছে এটা কেউ ছেড়া না। উস নামক মাবুদ কেউ ছেড়ে দিও না ইয়াউক যে আছে নাসল যে আছে। সবগুলোকে মজবুত করে আঁকড়ে ধরো খবরদার উল্টা পাল্টা দাওয়াত আসছে এগুলো উল্টা দাওয়াত ইসলামের দাওয়াত হয়ে গেছে তাদের জন্য উল্টা দাওয়াত আমাদের আদর্শ থেকে সরিয়ে দেওয়ার জন্য আমাদের আদর্শ থেকে সরিয়ে দেওয়ার জন্য এই যে নুহালাম আন্দোলন করছেন দাওয়া দিচ্ছেন খবরদার এই ধাক্কা যেন ঢেউ যেন তোমাদের গায়ে না লাগে তোমাদের মাবুদ গুলো না দাও বাতিলের জন্য কিরকম মাহফিল করে দেখছেন বাতিলের জন্য কিরকম দাওয়াতিকার তারা করে এটাকে ধরে রাখার জন্য তাদের আদর্শকে টিকিয়ে রাখার জন্য সেই কথা নুহাল সালাম অভিযোগ করলেন তারা আরো বলে তিনি আরো বললেন কনফার্ম হয়ে গেছি আপনার কালাম খতাম আল্লাহ আল্লাহম তাদের উপযুক্ত হয়ে গেছে আমি আপনার কাছে বদ্ধ আক করতেছি এখন তাদের কপালে আপনি গোমরাহী ছাড়া আর কোনো চিন্তা করেন না আর কোনো কিছু হুকুম দিয়ে না তাদেরকে আপনি বোমরাহিতে দেখা আপনি ব্যবস্থা করে দেন আমি ধারণ করেছে আরেকটা নাসা এই হলো তাদের মাহবুদের নাম একে উচ্চারণও খুব কঠিন কঠিন কঠিন না ডাবল সাদ্দা আছে ইয়াউক এর মধ্যে আইন আছে আইন শ্বাস করতে আরো কষ্ট মাবুদের পরিচয় কি তাদের এই মাহবুদ গুলো নুহা আলহামের জমানায় যেগুলো ছিল পরে আবার আরবদের মধ্যে এগুলো বন্য হয়ে শেষে যাওয়ার পরে আবার এগুলো তারা আবিষ্কার করেছে পুনরায় আরবদের সময় বিভিন্ন জায়গায় ছিল যেমন ওয়াদ ছিল দৌম জঙ্গল সৌদি আরব একটা এলাকা আছে খাল নামক গোত্রের তাদের কাছে তাদের মা ছিল ওয়াদ সুয়া আছে হোজাইল গোত্রের কাছে আর ছিল আপনার ইয়ামানের সাবা বনীতি কাছে হামদান একটা গোত্রের কাছে আর ছিল হেমিয়ার নাসমের আরেকটি গোত্রের কাছে তাদের নাম আরবদের অরিজিন কিন্তু ইয়ামান এই জন্য মাবুদের কথা বেশি আসছে আরবদের জাজিরাত আরবি আগে ইয়ামান ছিল তাদের বেশি বসবাস পরে সেখান থেকে এদিকে আসে যাই হোক নামগুলো কিভাবে আসলো ইমাম ক্যাশির রহমতুল্লাহ বলেছেন এই মাহুদ যে মূর্তি এক একটা আছে দশ পুরুষ এই দশ বংশের বিভিন্ন নেকর বুজুর্গ যারা ছিলেন ওয়াদ একজন বুজুর্গ নেকর ব্যক্তি ছিলেন তারপরে সুয়াউক ইয়ুফ নাসার তারা সবাই একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন এই আল্লা ওালা ব্যক্তিগুলোকে তাদের অনেক অনুসারী ছিলেন তাদের কথা মানতেন তাদের তরিকায় জীবন চালাতেন ইয়াক্তা বিহীন যখন মারা গেল তখন তাদের সঙ্গী সাথীরা যারা তাদের অনুসারী ছিল তাদের মুরিদরা বলা শুরু করলো লাউ সাউ না তারা বলা শুরু করলো তাদেরকে শোনো ওদের এবাদতের কথা মনে করে তোমরা বেশি করে আল্লাহকে এবাদত করতে পারবা কি সুন্দর বুদ্ধি ছবি লাগাও ওদের ফাল্লামা তোর যখন ওই কম শেষ হয়ে গেলো ওরা ছবি অঙ্কন করে রেখে দিয়েছিল এটা আমাদের অমুক মূর্তি ওইটা আমাদের অমুক ছিলেন তারা তাদের পূজা করে নাই পরবর্তী কিছু কয়েক জেনারেশনের পরের জেনারেশনের কাছে ইবলিস এসে বলল জানো তোমরা যে এই মূর্তি আছে ইনামা কানাহ অবিহীম ইসকাল মত বলে তোমরা জানো এগুলো কি এগুলো সব আল্লাহ আছে তোমরা কেন এদের কাছে চাও এদের কাছে এবাদত করো তাহলে তোমাদের আল্লাহ তোমাদেরকে কি দেবেন তোমাদেরকে বৃষ্টি দেবেন তোমাদেরকে রেজেক্ট দেবেন তোমাদেরকে অনেক কিছু দান করবেন তাহলে এই ইতিহাস সেরেকের ইতিহাস কোন জায়গা থেকে আসছে হঠাৎ করে কোন জায়গা থেকে আসছে এখন মুরদাদেরকে কোন জায়গায় এই ছবি আঁকানোর তরিকায় আসছে কোনো জায়গায় তাদের কবর পাকা করা থেকে আসছে কবরকে বিশাল করে মাজার বানাও এর মধ্যে ফুল দাও মাদার হয়ে বসে আছে দিল্লির কাছে কি একটা আছে নিজামুদ্দিনের ওখানে মাদার হয়ে বসে আছে শাহদালার ওখানে কি আছে মাদার হয়ে বসে আছে এই মাজারগুলো গুলো তা হয়েছে না সেরেকের আখড়া হয়েছে এখন এই জন্য সহজ শাহজালালের কোন দোষ আছে নাকি মাইনুদ্দিনের মতো এরা আল্লাহ খাটিবান্দা ছিলেন কিন্তু পরবর্তী লোকেরা এদেরকে সেরেকের কেন্দ্র বানালো তাদেরকে নিয়ে সেরেক হলো যারা পৃথিবীতে তাওহিদের দাওয়া দিয়েছিলেন এই মহিনুদ্দিন চুষ্টি হজর এসে তাদেরকে এখন সেরেকের কেন্দ্র বানানো হয়েছে দেখছেন অবস্থা তাহলে আমরা যে শেরেক মাদার কেন্দ্র বর্তমান দেখি এইটাই শুধু পৃথিবীতে নতুন নয় নিয়ে তাদের এই দাদুজুগী আলোচনা করতে করতে করতে করতে আস্তে আস্তে তাদেরকে নিয়েই শেরেকের আসনে বসিয়ে দেওয়া এটাই পৃথিবীতে শেরেকের ইতিহাস এখন নুয়ার বদয়া করলেন জানতেন যে আল্লাহ আমার কাছে মনে হচ্ছে আপনার কথাই ঠিক আপনার টাইম হয়ে গেছে এখন তাদেরকে গোমরাহি দিকে আর যাওয়া ছাড়া তাদের হকের দিকে আসার কোন রাস্তা নেই তখন আল্লাহ তালা ফেসলা করে দিলেন তাদের সীমালঙ্গন নমানির কারণে তারা উগরে কু ডুবে গেল কিভাবে ডুবে গেল, নিচের থেকে পানি উঠলো উপরের থেকে বর্ষণ হলো দুই দিক থেকে পানি এসেছিল পানি মিলে গেল। আর মহা প্লাবন ঘটে গেল পাহাড় পর্যন্ত ডুবে গেল কি পরিমান বন্যা হয়েছে কি পরিমাণ প্লাবন হয়েছে যে পাহাড় ও ডুবে গেছে আর ফালে আনসার তারা আল্লাহকে ছাড়া আর কোনো সাহায্যকারী কাউকে পেল না কাউকে তারা পেল না তারা কাউকে পেলো না আল্লাহ আল্লা এমন আজাদ দিলেন কিস্তির মধ্যে যারা উঠল নুহা আলাম এবং তার সঙ্গী সাথী এবং পৃথিবীতে যত স্পেশেস আছে যত মাখলুকালা সৃষ্টি করেছেন পাখি জানোয়ার সবগুলোর মাছ একটা একটা করে নিতে বলেছেন যে মা সব এমন বন্যা আসবে সারা পৃথিবীর সকল জন্তু জানোয়ার পাখ পাখালি সব শেষ হয়ে যাবে কিছু পাখি থাকবে না সব মানুষ শেষ হয়ে যাবে আপনি কিছু স্যাম্পল নেন স্পিসেসে তিনি সবকিছু নিলেন তারপরে আল্লাহ তালা এমন আজাব দিলেন কাউকে আল্লাহ রেহাই দিলেন না সমস্তকে শেষ করে দিলেন একটা হাদিস এসেছে ওনার কথা যেটা হলো সে যখন ডুবে যাচ্ছে তখন তিনি বলে যে এদিকে আসো এখানে আসো করে এখন উঠো সে তবাক বলো যে আপনার নৌকা উঠা লাগবে না পাহাড়ে উঠবো পাহাড়ের দিকে গেল পাহাড়ে ডুবে গেল যখন ডুবে যাচ্ছে কাচ্ছে খাবি পানি খে ডুবতেছে তখন বলে যে বাবা জলদি আয় আল্লাহ আল্লাহ আমার ছেলে তো আল্লাহ আপনার আহান নয় এই কাজটা ঠিক করলেন না আচ্ছা হাজি সাল্লি সাল্লাম বললেন যদি আল্লাহ তালা আজাব দিলে কাউকে রহম করেন করতে নুহা আজাবের সময় তাহলে আল্লাহ তালা ওই মহিলাটাকে রহম করতেন যে মহিলা কাফের ছিল কাফেরা ছিল যখন সে দেখলো যে বন্যা আকারে এসে গেছে ওই মহিলার একটা ছোট বাচ্চা ছিল উঁচু জায়গা জবাল বাচ্চাটাকে কোলে নিয়ে মহিলা পাহাড়ে উঠল কাফের মহিলা তার অবুধ বাচ্চাকে বাঁচানোর জন্য পাহাড়ের টপ জায়গায় যখন উঠছে সেখানেও যখন দেখছে পানি উঠে গেছে তখন বাচ্চাটাকে কাঁধের মধ্যে উঠে বসালো যে আমার বাচ্চাটা এখানে বাঁচুক পানি যদি আর না উঠে তারপরে কি হলো ফালাম্মা লাগাল মা মানা ওদা আলাদা আলাদা আসে পানি তার কাঁধে উঠে গেছে আহা বাচ্চা এখন মরবে তখন মাথার মধ্যে নিয়ে বসাইছে বাচ্চাকে দেখি আমার মাথাটা বাসে কিনা বাচ্চাটা বেঁচে যায় কিনা ফালম্মা বা মা আর আসাহা রাফা ওলাদা হবে ইয়াদে তার মাথাও ডুবে গেছে এখন তো বাচ্চা ডুবে যাবে তখন সেই বাচ্চাটাকে হাতের মধ্যে উঠে করে উঠে রাখলো দিকে তখন কি আল্লাহ রেহাই দিয়েছেন পানি শেষ হয়ে তারা মার আহ আল্লাহ তালা আজাব দিলে যদি কাউকে রহম করতেন তাহলে এই মহিলাটাকে অন্তত বাচ্চার কারণে বাতাইয়ে দিতেন কিন্তু আল্লাহ করেন নাই কারণ আল্লাহ তালা বলে দিয়েছেন হ্যাঁ তোমার রবির এই আজাবের পাকড়াও অনেক কঠিন তারা ডুবে গেল কেউ তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসলো না তার কাউকে পেল না অকাল নু অরালিনা রুহাল আরো বলো আল্লাহ এমন আজাব দেবেন এই কাফেরদের একজনও দাইয়ার মানে আহাদান একজনও যেন টিকে না থাকে আর কোনো বসবাস করে আমরা তো সবাই নৌকায় উঠে গেলাম এই নৌকার যত লোক ছিল কেউ যেন আর পৃথিবীতে বসবাস করতে টিকতে না পারে এমন আজাদ দিবেন পৃথিবীর যেন শিক্ষণীয় যেন কেমত পর্যন্ত হয়ে থাকে এভাবে তাদের ঘরে থেকে বাচ্চা কাচ্চা যেগুলো আসে সাড়ে নশো বছর তো তিনি তো ওই কাফেদের বাচ্চা দেখেছেন বাচ্চার বাচ্চা দেখেছেন কয় গোষ্ঠী দেখছেন তিনি দেখেন যতগুলো জন্ম হয়ে সব ওই লাইনে রা ইসলামের দিকে একটা দাহিল হয় না একটাও মোমেন্ট হয় না আমি একদম হোপলেস হয়ে গেছি আল্লাহ এদের রক্তের মধ্যে দোষ আছে এদের আন্ডা বাচ্চা কাজে লাগবে না সবগুলো একদম নিপাত করে দেন রবির নিজের জন্য আল্লাহ করছে যে আমাকে মাফ করে দিন আজাব আসলে আমিও যদি আজাবে পড়ে যাই আর তিনি মোতাকাব্যের না গর্ব অহংকার করতেছেন যে আমি তো খুব দিন দাঁড়াচ্ছি আমার তো অসুবিধা নাই আল্লাহর কাছে নবিরও মাফ চেয়েছেন আমার পিতা মাতাকে মাফ করে দেন আর আমার ঘরে যারা আসে দিনদার মোমেন সবাইকে আমাদের ঘরওয়ালা সবাইকে মাফ করে দেন আমার ঘরে যারা আসে সবাইকে মাফ করে দেন সমস্ত মোমেন দুনিয়ার সকল মোমেন মোমেন সবাইকে মাফ করে দেন আর যারা জালিম আছে যারা সীমা লঙ্ঘন করে সেরে করে কুহরি করে তাদেরকে আপনি ধ্বংস ছাড়া তাদের কপালে আর কিছু রাখেন না আমাদের ঘরে যারা আসে তারা যারা মোমিন হয়ে যেন আসে আমাদের ঘরে যেন মোমেনি কাজে মোমিনের সম্পর্ক মোমেনের সঙ্গে বন্ধুত্ব বেশি থাকবে না কাফের সঙ্গে থাকবে মোমিনের সঙ্গে থাকবে এক হাজি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যারা মোমেন ছাড়া অন্যদেরকে বন্ধু বানান তারা কিন্তু বিপদে আসেন মনে রাখেন বন্ধু কি হবে মোমেন ইল্লা রসুল আর তোমার খাবার জন্য মোত্তাকি লোকেরা খাই বেশি করে তোমার ঘরে যেন দিনদার লোকেরাই বেশি খাওয়া দাওয়া করে বেদিন তোমার ঘরে বেশি আসা দাওয়া করলে ফজিলত বাড়বে না কমবে কমবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবা কারণ যদি তোমার ঘরে বেশি আসে তার সংস্পর্শ তার টাচ তার ইনফ্লুয়েন্স তোমার ফ্যামিলিকে তোমার বাচ্চা কাচ্চাকে ইনফ্লুয়েস করে ফেলতে পারে তোমার ঘরে যেন দিনদালো করে আসা দাওয়া করে খাওয়া দাওয়া করে এখানেই চূড়া মুখ শেষ হয়ে গেল